আলহামদুলিল্লাহ নশম ফিরো وَنَا عوْذُ بالِ الللههِ مِنْ شرورِ أَْفُسِنا وَمنِن سَي آاتِ أَحْم لِن مَ يهدِ الللههُ فَلا مُضِلَّلههُ أَمَ يُضُ للِلْله فَلهادِيلا وَشحَدُ الل إه إَِّا اللهَّ وَحدَهُ الل شَريكَلا وَأَحَدُ أننَّ مُحمَّدَن عَبْدُهُ وَررسُولُ صل اللهَّ عَلَيْهِ وَعَلَ لَهِ আমরা আমাদেরকে এই সুন্দর মাহফিলে এতক্ষণ বসে থাকার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ আজকে আমরা গল্প বলবো রাজি আসুন তো হ্যাঁ তবে গল্প দুই রকম কিছু গল্প বলে কোরআন শরীফ পাওয়া যায় আর কিছু গল্প নবীজি সালামের না পরবর্তী যুগের গল্প বাংলাদেশের মানুষ পরের যুগের গল্প বেশি শুনি রসলাম সাহাবিদের গল্প বেশি শুনি না আপনারা রাগ করেন না দশজন সাহাবির নাম বলতে পারেন এরকম মুসলমান এখানে অনেক বেশি আছে নাকি খুব কম কিন্তু দশজন অলি আল্লাহ নাম বলতে পারে এরকম মুসলমান আছে না যে কেউ বলতে পারবে ঠিক না তার মানেটা কি তার মানে আমরা সাহাবিদের গল্প কখনো বলি না শুধু পরের যুগের অলি আল্লাদের গল্প বলি আচ্ছা বড় অলি কে আব্দুল কাদের জিলানি তিনি তো নর দিন বড় ঠাকনা আবু অমর এসেও বড় অমর এসেও বড় আমি যেটা বললাম আমরা বুঝা গেল আমাদের বলাটা ভুল হয়েছে ঠিক না বিষয়টা হলো ভাইরা আল্লাহ রসুল সালাম বলেছেন আল্লাহ রসুল বলেছেন সারা দুনিয়া সব অলিদের বড় অলি হলেন এটা আল্লাহ যে সমস্ত ইমান নিয়েছেন আল্লাহ কোরআানের চোরাচ বা একশো নম্বর আয়াতে বলছেন এই সব সাহাবিদের জন্য আল্লাহ দুটো পুরস্কার দেবেন কয়টা এক নম্বর হলো আল্লাহ তাদের জন্য উপরে রাজি হয়েছেন তাদের উপরে আল্লাহ খুশি হয়েছেন দুই নম্বর আল্লাহ তাদের জন্য জান্নাত বানিয়ে রেখেছেন আর পরের যুগের কেউ যদি জান্নাতে যেতে চায় আল্লাহ বলছেন যারা পরের লোক তারা যদি জান্নাতে যেতে চায় আল্লাহর খুশি চায় তাহলে ওই সাহাবিদের সুন্দর করে অনুসরণ করতে হবে তাহলে দুনিয়ার সব অলির বড় অলিকারা সকলের বড় পীর কে আপনার বলেন আব্দুল কাদের জেলা নিয়ে রহমতুল্লাহ আব্দুল কাদের জিলানির রহমতুল্লাহ পীর আল্লাহ তালা অনেক নেককার মানুষ ছিলেন কিন্তু তার তারপরে লোকদের জন্য বড় কিন্তু মুসলমানদের জন্য আব্দুল কাদের জিলানি তো না ভাই তাদের আব্দুল কাদের জিলানি চারশো সৌত্তর হিজড়িতে জন্মগ্রহণ করেন অর্থাৎ রসুল্লাহলামের ইন্তেকালে সাড়ে চারশো বছর পরে ঠিক আছে না এর আগের যুগ নী বলেছেন সবচেয়ে আবু হানিফা তাবেই ওয়াইফ কারণ তাবেই এদের বোলাই তাবেই এরপরে হল তাবে তাবেই এরা হলেন আল্লাহর সবচেয়ে বড় প্রিয় মানুষ কথাকে বুঝতে পেরেছেন কিন্তু আমরা দশজন সাহাবির নামও জানি না দশজন তাবেইর নামও জানি না দশজন তাদের তাবেইর নামও বলতে পারব না পারবো কিন্তু পরের জামানের অনেক বুজুর্গের নাম জানি ঠিক না ভাই এটা আপনাদের দোষ না এটা আমাদের দোষ আমরা যারা হজুরেরা ওয়াজ করি তাদের দোষ আপনারা আমাদের মুখ থেকেই শোনেন ঠিক না আমরা দুই ধরনের গল্প একটা হল হাদিসের গল্প আর একটা হল বিভিন্ন অন্যান্য গল্প বুজুর্গদের গল্প বুজুর্গদের গল্প খারাপ না ভালো তবে প্রবলেম হল বুজুর্গদের নামে যে গল্প আছে অধিকাংশই সত্য না বানওয়ার গল্প সনব নেই আল্লাহ ভালো জানেন কে বানিয়েছে আমি দুটো উদাহরণ দেব নইলে আপনারা রাগ করবেন বলবেন হুজুর আইশিয়ে আমাদের আলতো ফালতু কথা বলে গেল আচ্ছা ইব্রাহিম আজহার গল্প আপনারা শুনেছেন তিনি বাদশাহ ঠিক না বাদশাহ থেকে আল্লাহর অলি হওয়ার জন্য খুব মেহনত করতেন করতেন। একদিন রাত্রে গভীর রাত্রে দেখেন ছাদের উপরে খটখট খটখট আওয়াজ হচ্ছে গল্প শোনেননি তখন তিনি জিজ্ঞাসা করলেন ছাদের উপরে কে উপর থেকে নাকি বলা হলো আমি খিজির হুজুর আপনি সাবে কি করেন আমি খোঁজ করি কি উঠ পাওয়া যায় তখন উপর থেকে নাকি বলা তোমার মাথা খারাপ নাকি রাজপ্রাসাদের শুয়ে রাজা হয়ে কোনদিন আল্লাহ হওয়া যায় তখন তিনি রাজ্য ছেড়ে জঙ্গলে চলে গেলেন গল্প শুনেননি তাহলে কি বোঝা গেল রাজত্ব করে রাজপ্রাসাদে থেকে আল্লাহর অলি হওয়া যায় না ঠিক না তাহলে আমরা একটু আগে কি বললাম মুসলমানদের ভিতরে সবচেয়ে বড় অলিকারা ভিতরে সবচেয়ে বড় অলিকারা আবু বকর অমর ওসমান আলী রবি আল্লাহ আনহম ঠিক না এই চারজন সাহাবি অন্যান্যদের থেকে ব্যতিক্রম ছিলেন তারা রাজা হয়েছিলেন ঠিক না তারা রাজত্ব করেছিলেন ঠিক না আর এই জন্য তারা কখনো আল্লাহর অলি হতে পারেননি ঠিক না ছোট ছোট অলি মামারি ধরনের ইব্রাহিম এবং আলামের সে তো মিচে আব্দুল কাদের যে অলির থেকে মিচে এই যে বলবেন দাদাহের অলি হওয়া যায় না এই গল্পটা মিথ্যা এই গল্পটা কি বাংলার এটা ইসলামের শিক্ষা দেয় না উল্টো শিক্ষা দেয় ইসলাম কি শিক্ষা দেয় আমি বলতে পারবো না আল্লাহর সবচেয়ে প্রিয় অলি যারা হবেন কেয়ামতের দিন আল্লাহআ তাদেরকে তার দেওয়া ছায়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 রাহে বেলা সহ আরো অনেক বই কোরআন সুন্না সাথে থাকুন জীবন বদলে যাবে যোগাযোগ যে বাদশাহ রাজা এমপি মন্ত্রী রাজনৈতিক নেতা সামাজিক নেতা শিক্ষা প্রতিষ্ঠানের নেতা धीमर मानुषर इ हक आदाय मजलूमर पास दाड़ा जाले आदाय दे इन्साफ कायम कर फरज इबादत कर सबसे बड़ अलि हिसाब अलिधर भार्ष्ट क्लस फार्ष्ट हिसाब से छायर आश्रय कारण की भाई जो नाम पढ़ा ए बो ठीक ना क्यू আল্লাহ রসুল সালাম বলেছেন বেশি বলতে পারবো না একজন মাজলুমকে সাহায্য করা মানুষের মনে কষ্ট আছে কষ্ট দূর করে দেওয়া মানুষকে অসহায় মানুষের পাশে দাঁড়ানো ঋণগ্রস্তকে ঋণ মুক্ত করা ক্ষুধার্তকে খাবার দেওয়া এটা তাহার চোখে নামাজরেছে অনেক বড় এবাদত আমি আব্দুল্লাহ জাহাঙ্গীর হয়তো ইচ্ছা করলে রাত্রে চার ঘন্টা তা হাফজত করতে পারে কিন্তু একজনের পুলিশের জোর করে ধরে নিয়ে গেছে গরিব মানুষ হাও করে কাঁদছে টাকা না দিলি ছাড়বে না টাকা নেই আমি যে বলল পুলিশ ছাড়বে আমি যে বললাম এলাকার এমপি সাহেব অথবা একটা দলীয় নেতা বললে কি করবে তাহলে ওই অসহায়ের অন্তরে মনে করেন পুলিশে নিয়ে গেছে মা জানে ছেলের কোন দোষ নেই যে একজন এমপি নেতা ছেড়ে ছাড়ার পরে মায়ের মনটা আর ছাড়ার আগের মায়ের মনটাকে এক মায়ের মনের ভিতরে যে কষ্টটা দূর করে দিল শান্তি এনে দিল এর চেয়ে বড় সফল এবাদত আর কিছু নেই এটা কি সাধারণ হুজুররাও পারে না রাজা বাচ্চা যারা বিভিন্ন দায়িত্বে থাকে তারা পারে তাহলে আল্লাহ হওয়া কি রাজপ্রাসাদের থেকে বেশি সহজ না জঙ্গলে যে সহজ আল্লাহ আমাদের জঙ্গলে যাওয়ার ইসলাম দেননি ঘরে থাকার ইসলাম দিয়েছেন কথা বোঝেননি তাহলে ওই গল্পটা সত্য না মিথ্যা সাহাবিদের জীবনের পক্ষে না উল্টো উল্টো সাহাবীরা চোখের সামনে দেখেছেন নবীজির দাঁত ভেঙেছে কেউ ভাঙল না আর উনি কানে শুনে ভেঙে ফেললেন তাহলে মহব্বত আশেক কার বেশি ঠিক আছে না আমার পীর সাহেব ফিলিস্তিনে ইহুদি আছে না ইহুদের বিরুদ্ধে ডাকজালের বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে চলে গেল মোবাইলে খবর আসলো যে আমার পীর সাহেব ইহুদিদের গুলি লেগে শহীদ হয়ে গেছে আমি একটা হ্যাঁ দেখো এ তো সূত্রাপুরের লোক সুবিধের মনে হচ্ছে না আবার আমার ওইটুকু না গেলাম মনে করেন আমার পীর মোবাইলে খবর আসলো ইহুদিদের গুলি লেগে আমার পীরের দাঁত ভেঙে গেছে বা হাত কেটে গেছে সঙ্গে সঙ্গে আমিও একটা হাতুড়ি দিয়ে বাড়ি মেরে বা সুরিদে কেটে আমার দাঁত বা হাত কেটে ফেললাম শত্রুর কাজের গুড়ি লেগে দাঁত ভেঙে আমার পীর যে সোয়াপ পেয়েছে আমি নিজের হাতুড়ি দিয়ে বাড়ি দিয়ে দাঁত ভেঙে বা হাত কেটে তো আমিও সেই সোয়াপ পাবো ঠিক না বেশি তো পাবো কিন্তু কম পাবো এত সুবিধাজনক কথা হল না তাহলে যদি দাঁত ভেঙে থাকেন উনার গুণা হয়েছে না সব হয়েছে গুণা হয়েছে উনি দাঁত ভাঙেনি মিথ্যা কথা কেউ যদি সচেতন অবস্থায় যত আশেপা যত মহাপতায় নিজের দাঁত নিজে ভাঙে নিজের হাত নিজে কাটে নিজের কান নিজে কাটে নিজের চুল নিজে ছেড়ে সোয়াব হবে না গুণা হবে আর যদি কেউ পাগল হয়ে হাত পাটে সব হবে না গুনাও হবে না ও ভালো না কথা বোঝেননি ইসলাম আমাদের তো ঘরে বসে দাঁত ভাঙতে শিখিয়েছে ঠিক না ঘরে পালবে দাঁত ভাঙবা হাতকার পাকানটা প্রচুল ছেড়বে এই জন্য তো না ময়দানে যাবেন বউ পালবেন ছেলে পেলে পালবেন রিক্সা চালাবেন ঠ্যাং ভাঙবেন আয় উপার্জন করবেন হালাল উপার্জন করবেন দিনের দাওয়াত দেবেন এই করে যদি দাঁত ভাঙে ভালো না ভাঙে তাও ভালো কথা বোঝেননি তাহলে এই গল্পটা কি সত্য গল্প এই গল্প সত্য হলে পাগল ছিলেন যাচাই না করে চমৎকার বলে চমক লেগে যায় বলে গল্পগুলো বলি এতে কোন শিক্ষা নাই। মনে করেন আমরা যখন ইব্রাহিম আহামের গল্প শুনি এর থেকে কি শিক্ষা শিক্ষা নেই যে জঙ্গলে না গেলে অলি হওয়া যায় না আমরা কেউ জঙ্গলে যেতে পারবো কাজে অলি আর হওয়া যাবে না তো কি করতে হবে অলিহাই আমাদের মহবত করব না আল্লাহর অলিহওয়া সবচেয়ে সহজ কাজ কথা বোঝেননি কেউ সোবান আল্লাহ বলেনি কেন আপনারা বিশ্বাসই করেননি আল্লাহ অলিহা কঠিন না সহজ এই গল্পগুলোতে আমরা কঠিন করছি আল্লাহ অলিহা কেন সহজ যে কোন কাজের জন্য আগ্রহ আছে আন্তরিকতা চিষ্টা আছে উচ্চতা চার ফুট ছয় ইঞ্চি হবে এম বিবিএস পাস করে এরকম আমাদের প্রফেসর সাহেবের মতো ডক্টর হবেন খুবই সৎ চেষ্টা আছে বাপ দাদা সবাই চেষ্টা করছে কিন্তু দেখেন আমি সুট্টুর বলি না কারণ গলাই নেই সুর বলবো কি গায়ে পারবে তাহলে দুনিয়াতে কোনো কাজে শুধু আন্তরিকতা আর চেষ্টা থাকলে হয় না এক্সট্রা যোগ্যতা লাগে আল্লা হতে কি কি যোগ্যতা লাগে বিয়ে পাস করা লাগে পাঁচ ফুট তিন উচ্চতা লাগে হওয়া লাগে গাওয়া হাতিস পাস করা লাগে কোরআনের পীর সাহেবের মুহূর্ত হওয়া লাগে পীর সাহেবের জামাই তো হওয়া লাগে হ্যাঁ হাজারিন এগুলো কোন তাই আল্লাহ হওয়ার জন্য কিছু লাগে না আল্লাহ কোরআনে বলে দিয়েছেন কি লাগে আল্লাহ শুধু দুটো জিনিস লাগে আল্লাহ আল্লাহ আল্লাহদের কোন ভয় নেই তাদের কোনো চিন্তা নেই দুটো জিনিস যারা আছে ইমানে যে কোনো মানুষ নারী পুরুষ শিশু কিশোর বুদ্ধিমান পাগল নির্বোধ কথা বলতে পারে বলতে পারে না শিক্ষিত অশিক্ষিত যে কোন মানুষ তার সাধ্যের ভিতরে সাধ্যের বাইরে নয় ইমান তাকে ঠিক রাখবে ঝাদ্য মতো আল্লাহ হুকুম পালন করবে ওই ব্যক্তি আল্লাহর অলি হয়ে যাবেন দুই নম্বর আল্লাহর অলি হওয়া মানে আল্লাহর বন্ধু হওয়া ঠিক না আল্লাহকে খুশি করা ঠিক না দুনিয়াতে আমরা সবাই কিন্তু কাউকে না কাউকে খুশি করি আমরা স্বামীরা বউয়ের খুশি করার জন্য পাগল না বউয়েরা স্বামীর খুশি করার জন্য পাগল না ছোট বাচ্চারা বাপমার খুশি করার জন্য পাগল আবার বন্ধু হয় যখন তখন বন্ধু বন্ধু বান্ধবীদের খুশি করার জন্য পাগল এছাড়াও বসেদের খুশি করতে হয় রাজনৈতিক নেতাদের খুশি রাখতে হয় এলাকার সন্ত্রাসীদের খুশি রাখতে হয় ঠিক না ঠিক আপনারা বলেন তো আপনাদের অভিজ্ঞতা দিয়ে মানুষকে খুশি করা সহজ না কঠিন কঠিন না আর আল্লাহকে খুশি করা আমার দিকে এক বিঘট এগিয়ে আসে আল্লাহ বলছেন আমি বান্দার দিকে এক হাত এগিয়ে দেয় আল্লাহ বলছেন যে আমার বান্দা যখন আমার দিকে হেঁটে আসে এক পা দুই পা আল্লাহর উল্লিহা সহজ না কঠিন সহজ আল্লাহর উল্লিহা সহজ তবে সবচেয়ে বেশি সহজ চার শ্রেণীর মানুষের জন্য কয় শ্রেণীর এক শ্রেণী হল যেটা আপনাদের বলে দিছি যারা শাসন ক্ষমতা সামাজিক নেতৃত্ব আছেন এদের জন্য আল্লাহর অলি হওয়া সহজ যদি তারা ইমানটা ঠিক রাখেন ফরজটা পালন করেন আর মানুষের চোখের পানি মুছে দেন মানুষের পদ পাশে দাঁড়ান মানুষের ইনসাফ দেন যার যার হক দেন বে ইনসাফ করেন না এই যে আল্লাহর বান্দার খেটমত করলেন এটা এত বড় আদালত যে তিনি অতি সহজেই আল্লাহর অলি হয়ে যাবেন দুই নম্বর হল যুবক যুবক যুবতী কিশোর কিশোরী এদের জন্য আল্লাহর অলি হওয়া সহজ কারণ আমরা বয়স হয়ে গেলে আল্লাহর ডাকি কম বেশি কিন্তু যুবকদের রক্ত বলে গোনাকর বন্ধু বলে গোনাকর পরিবেশ বলে গোনাকর মোবাইল বলে গোনাকর টেলিভিশন বলে গোনাকর নেতারা বলে গোনাকর সবাই গোনা করতে বলে না এর যে যুবক যুবতী কিশোর কিশোরী হারণ করে হারাম থেকে বেঁচে থাকে এরাও প্রিয় আল্লাহি যাদেরকে আল্লাহ আরো সেগা দেবেন আমরা আল্লাহর অলিদের মহব্বত করি কিন্তু অলি চিনি না চিনার বয়সকে সময়ও নেই যদি দেখেন গ্রামে এলাকায় কোনো যুবক যুবতী অন্তত নামাজটা পড়ে পর্দাটা করে হারাম থেকে বেঁচে থাকে যদি আল্লাহর অলিদের সালাম দেওয়ার শখ হয় এদেরকে সালাম দিয়ে মুসাফা করবেন ইনশাল্লাহ আল্লাহর সালাম দেওয়ার শখ পেয়ে যাবেন তৃতীয় হবো আল্লাহর ওলি হওয়া সহজ মহিলাদের জন্য মেয়েরা এই যে আল্লাহ মানুষ জাতি বানিয়েছেন এই মানব জাতিকে টিকিয়ে রাখার জন্য মানুষ বানাতে হয় ঠিক না মানুষ বানানোর জন্য বাপেদের কষ্ট বেশি না মায়েদের কষ্ট বেশি একটা মায়ের যদি বাচ্চা হয় জীবন বারো না শেষ হয়ে যায় করে ঠিক না এই যে কষ্ট আল্লাহ আর ফেরস বলে যে তোমরা বোঝুনি আমি আদম বানাবো এই আদম সন্তান আদম জাতি টিকে আছে কিন্তু মেয়েদের কষ্টে ঠিক না একটা গরুর বাসুর একটা হাঁসের বাচ্চা ডিম থেকে বেরোনোর পরে ওকে আমরা দুধ খেয়ে খেয়ে আস্তে আস্তে সুইমিং পুলে সাঁতার শিখানোর পরে নদীতে পাঠায় ঠিক না শেখে কি করে ওর মা শিখায় ঠিক না ও ঝপাত করে মার পিছিয়ে পিছিয়ে ফাঁড়িতে চলে যায় এটা গরুর রসুর হওয়ার পরে ফিডার দিয়ে বুকে দুধ দিতে হয় নাকি ও কি করে ও উঠেই মার দুধ খাওয়া শিখে যায় কথা বোঝেন নি তাহলে গরু ছাগল উঠ ভেড়া এদেরকে গরু ছাগল উঠ ভেড়া বানাতে হয় না কিন্তু মানুষের বাচ্চাকে মানুষ বানাতে হয় ও কিছুই জানে না। ওকে আদর দিয়ে মায়া দিয়ে মমতা দিয়ে মনের ভিতরে কল্পের ভিতরে মমতা ভালোবাসা কি আচ্ছা বলেন তো সুন্দর মনে লাখ লাখ প্রাণী আছে ওরা পায়খানা করে গিয়ে বাথরুমে যে ডায়রিয়া হয় কখনো দেখেন আমাদের গরু ছাগল না মা শিখেছে কাজেই আমরা কাজেই মানুষ এসেছি বাপের অবদান যদি একানা হয় পনেরো কার অবদান আমাদের জীবনের সব স্বভাবের পনেরো পাবে একানা বাপ পাবে কারণ তার কষ্ট বেশি আর এই জন্যই জন্য আল্লাহ সাহস করেছেন আল্লাহ রসুল হোসেন আইমরা খামসাহা ওয়াসম শাহরাহা ওয়া হতলাহ ও হাফরিন যদি কোন নারী শুধু পাঁচ নামাজ পড়ে রমজানের রোজাটা রাখে স্বামীর সাথে শান্তিতে সংসার করে ঝগড়াঝাটি না করে আর নিজের করে ওই ইজ্জত পর্দায় আটটা দরজাই খুলে দেবেন চার নম্বর অলি হওয়া সহজ সাধারণ মানুষদের জন্য কৃষক শ্রমিক রাজমিস্ত্রি সমাজের লোকে দান দেয় না রা আস আসা আসবী লা অনেক মানুষ সমাজের লোকে দাম দেয় না গরিব মানুষ জামা কাপড় মহিলা মসজিদে আসলে কেউ বলে না সামনে যান না আসলে কেউ খোঁজে না কিন্তু আল্লাহ আল্লাহকে বলে আল্লাহ করে দিতে হবে আল্লাহ করে দেন কাজে নামাজ পড়ে দাঁড়িয়ে রেখেছে কারোর ক্ষতি করে না হক আদায়ী করে চলে আল্লাহর অলি যদি দেখতে চান ওদেরকে সালাম দেবেন হাদিয়া দেবেন ইনশা আল্লাহ আল্লাহর অলির সহগত পেয়ে যাবেন ও ভাই রেটা বলছিলাম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 কোরআন সুন্না সাথে থাকুন জীবন বদলে যাবে যোগাযোগ আর এক দেশে সফর করে যাচ্ছে যেতে যেতে যেতে যেতে মরুভূমি দিয়ে যাচ্ছে হঠাৎ বৃষ্টি নামছে বৃষ্টি থেকে কোথায় উঠবে বাংলাদেশ তো আমাদের পাহাড়ের গুহার ভিতরে উঠেছে জোয়ারে বৃষ্টি হতে হতে হঠাৎ এসে গুহার মুখের উপরে বহস করে এটে গেছে মোটকির মতো ওদের সুবিধে হল না অসুবিধে হল ওরা তিনজনেই ভয়ে পাথরটা সরানোর চেষ্টা করছে এক চুলও নড়ে না ওরা তিনজন আতঙ্কিত হয়ে গেল যে আমাদের নিশ্চিত কবর জীবন্ত কবর হয়ে গেল একটু আগেই ওরা বাড়ির কথা মায়ের কথা ছেলেপেলে কথা কল্পনা করছিল বাড়ি যাব কয়দিন পরে এখন জানে যে আর জীবনে বেরোতে পারবে না এখানেই দু মরতে হবে এমন না যে মাটি কেটে যাবে পাহাড় পাথরের পাহাড় এমন না যে আশেপাশে লোকজন আসে চিল্লাচিল্লি করবে মরুভূমি বিজন কথা বলছেন আতঙ্কে হাওত হঠাৎ ওদের ভিতরে একজন বলল দেখো আতঙ্ক করে লাভ নেই একটা কাজ করি এই কাজে যদি আল্লাহ বাঁচাই আল্লাহ কারামাতি দিয়ে আল্লাহ কারামতি দিয়ে কুদরতি পাবে যদি আমাদের না বাঁচায় বাঁচার কোন উপায় নেই আছে নাকি এখন আল্লাহর কুদরতি কারামাতি সাহায্য পাওয়ার জন্য আমরা একটা কাজ করব। অথবা বাচ্চার অসুখ হয়েছে ডাক্তার বলেছে বাঁচবে না কোন কঠিন বিপদে পড়েছে আপনার এলাকার আপনাদের এই সুতরাপুরের মানুষেরা কি করে যায় আর কি করে অতটা বাবা ঠিক আছে না রসুল কি বললেন এই কথাটা মা বুঝলে এই গল্প বুঝবেন না এই গল্পটা কে বলেছে আমি কে বলেছে রসুল সাল্লা বলেছেন বুখারি শরীফে আছে মুসলিম শরীফে আছে আবুদাউদ্দ শরীফে আছে সব হাদিসের কেতাবে আছে কিন্তু এই গল্পটা বোঝার আগে একটা জরুরি জিনিস বুঝতে হবে সেটা হলো কিছু ঠিক নেই জিনিস। একটা হলো মোহাম্মদ রসোল্লাহ ঠিক নেই আর একটু মানুষের হক ঠিক নেই কয়টা জিনিস ঠিক নেই আর বাকি সব ঠিক আছে মাদ্রাসা মসজিদ মকত কানকা দুই নম্বর তিন নম্বর মানুষের হক এই তিনটা একটু বলেই আমি গল্পটা খুব সংক্ষেপে ছেড়ে দেব লাই লাই মানে কি আল্লাহ এক মানত কিন্তু লাগাটাই সব বল আল্লাহ কোরআনকারী মেয়ে বারবার বলেছেন যে আরবের কাফেররা আল্লাহ এক মানত لا رب إلا الله منتو لا خالق إلا الله منتو لا رازق إلا الله منتو الله سألتكم رب ني الله سألتكم شرب و شكت من ني منتو ونك زجاجة سي. اكتبتو زجاجة بولو كن شمعيني الله تعالى قرآن كنه بول سن ولئن سألتهم من خلق السماوات والأرض لأقولن الله আসিন কে সৃষ্টি করেছেন আবু জল বলতো না আবু জলকার কথা বলতো আবু জল বলতো না রব্াল কলমানি সকল ক্ষমতা কারণে সর্বশক্তিমানকে যিনি দিলে ক াতে না যিনি ঠেকালে কিন্তু আবু জেলার কথা বলত তার মানে আবু জায়ল পাক্কা ইমানদার ছিল আল্লাহ যে আমাদের মাহবুদ আবু জৈল বিশ্বাস করত আবু জৈল আল্লাহর এবাদত করতো আবু জাহল যে আল্হাজ আবু জেল আপনারা জানেন না আবু জহেল কি আলহাজ আবু জাহাল আমরা একবার হক করে আলাহাজ হয়ে যাই আবুজেল অনেক হজ করেছিল শুধু হজই করতো না কাবাগরের গেলা আল্লাহ আমরা আল্লাহটাকে কি বলে আল্লাহ বলে আবুজেল কি বলে দেখতো আবুজাল কি বলে দেখত আল্লাহ বলে আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ কোরআত আছে তাহলে আবু জাহেল আল্লাহ সারা কোন রব নেই আল্লাহ সারা কোন সৃষ্টিকর্তা নেই আল্লাহ সব সর্বশক্তিমান না কথা কে বুঝতে পেরেছে। এখন আমার একটা প্রশ্ন সব মানল লাও মানলো আল্লাহ এলো কিন্তু মানল না কেন এই প্রশ্নের উত্তর কি আপনারা না আমি দেব আমি দেব আচ্ছা এই প্রশ্নের উত্তর জানা খুবই সহজ আমাদের জন্য বাংলাদেশের মানুষদের জন্য আমি একটা গান শুনেছিলাম বাবা শাহজালাল ওলি তুমি দয়াল বাবা দয়া করো বাবা এরকম গান আছে না আমাদের দেশে যারা এই ধরনের গান গান বাবা শাহজালাল ওলি, শাহ পরী শাহ মকদুমলি গসাদুম আলী পীর বাবা ওলি আল্লাহ বাবা ওলি দয়াল বাবা ওলি দয়াল মা অলি খলবেশো বাবা দয়া করো বাবা নগর দ বাবা এই ধরনের গান আছে না যারা এই গানগুলো গান তাদেরকে যদি যে বলেন আমাদের সৃষ্টিকর্তাকে কি বলবে আমাদের রাপকে কি বলবে সর্বশক্তিমানকে সব মানবে নাম সব কথাও মানবে মানবে না কিন্তু যদি আপনি বলেন যে এই যে তুমি বলছো বাবা সাহায্য বলি দয়া করো বাবা এটা চাওয়া যাবে না চাওয়া শুধু আল্লাহর কাছে মানবে নাকি আপনি যদি বলে বুঝান যে ভাই শাহজালাল মানবে না আচ্ছা যদি বলেন যে তুমি শাহজালাল মহব্বত করো তাদের জন্য দয়া করো তাদের জন্য সব কথাও কিন্তু শুধু আল্লাহর কাছে চাইতে হবে মানবে সব মানবে কিন্তু এই কথা মানবে না ঠিক না এইটা হল আবু জাল শতভাব আবু জাল কথা কি বুঝতে পেরেছেন একজন মানুষ আবু জাহিনের কোন আবু জাহের আল্লাহ মানত আল্লাহর করতো আল্লাহর জন্য কোরবানি করতো আল্লাহর জন্য হজ করতো আল্লাহ সারা কোন সৃষ্টিকর্তা নেই আল্লাহ সারা কোন আল্লাহ সারা কোনো সর্বশক্তিমান নেই সব বিশ্বাস করতো আল্লাহর এবাদত করত কিন্তু আবু জাহানের একটা বিশ্বাস ছিল সেটা হল যে আল্লাহ সব আল্লাহর এবাদত করতে হবে তবে আমাদের যদি বিপদ হয় গোনাগাতা করি আল্লাহর নেক নজরের জন্য আল্লাহর অলি হওয়ার জন্য মেয়ের অসুখ ছেলের অসুখ ফসলে বরকত নেই আল্লাহর কাছে বরকত নেওয়ার জন্য আল্লাহকে সরাসরি ডাকলে পাওয়া যাবে না কারণ যুক্তি আছে যুক্তি কম ছিল না একজন বাদশাহ মনে করেন প্রধানমন্ত্রী আপনি কি তার কাছে ডাইরেক্ট দিতে পারেন যদি প্রধানমন্ত্রী একজন প্রিয় কারোর মাধ্যমে যান তাহলে সুবিধা হবে না আল্লাহর আল্লাহর কাছে আমরা ধূমাগার গেলে তো হবে না আল্লাহর যারা প্রিয় বান্দার মাহবুব তাদের মাধ্যমে তাদের ধরে যেতে হবে আবু জাহান কাদেরকে মাহবুব বলতো জিব্রাহল মিকাইল আজরাইল ইসরাফিল নাম শুনেননি আল্লাহর ফেরেস্তা আবু জাহান তাদেরকে আল্লাহর মাহবুব বলে ইবাদত করত ইব্রাহিম ইসমাইল মৌসা আইসা আল্লাহর না শুনি আল্লাহ সত্যি মাহবুব আবু জাহেদ এবং তার ধর্মের মানুষেরা এদের এবাদত করত ইয়াহু সিয়াহ সোহান ছিলেন কোরআনে এদের নাম আছে হাদিসে নাম আছে আল্লাহ তাদের দোয়া কবুল করতেন তারা মারা যাওয়ার পরে তাদের দেশের লোকেরা তাদের কবরে মাজারে যে দোয়া করা শুরু করলো মূর্তি বানাতে লাগলো আবু জাহেদ এদের এবাদত করত। আল্লাহ নবী অলি ফেরেস্তা ইব্রাহিম ইসমাইল মোসা সোহানো এদের বাজারে চলে যাও মাজার না থাকলে মূর্তি বানিয়ে নাও মূর্তি না থাকলে বর্গা বানিয়ে নাও সেখানে বসে বাবা ইব্রাহিম বাবা ইসমাইল বাবা জিব্রাহল বাবা মিকাইল তাদের নামে দুধ ঢেলে দাও উদযোগাই করে দাও তাদের ডাকো তারা যখন আমাদের ডাক শুনে এখানে না থাকলে ওহানি বলে তারা আমাদের ডাক শুনবেন আমাদের ডাক শুনে তারা তাদের সব মানত আল্লাহ আপ করত রসুল্লাহ কোন খারাপ কথা বলেননি রসুল কি বলছিলেন যে মক্কা যাবে না বলছিলেন নাকি মক্কায় যখন আসলেন মক্কর বিরুদ্ধে বলছিলেন নিষেধা করতে বলেননি কিচ্ছু বলেননি শুধু বলেছেন এবার ওদের শুধু কার চাওয়া হবে কার কাছে বললেন ইব্রাহিম ইসমাইল সবাইকে ভক্তি করো সবার জন্য এ বাবতকার আবু জাহেল হ্যাঁ আল্লাহর বান্দাদের মাধ্যমে তাদের ও ছিলা আমরা এতকাল সব পেয়েছি এবারি ওহাবি আমরা আল্লাহদের মহবত করতে দেয় না ওর ধর আর মার কথা কে বুঝতে পেরেছেন হাজারিন আবু জাহান যে কারণে আবু জাহের কিন্তু আমাদের দেশে আসে না নেই আমরা অনেকেই সরল মনে বলি যে আল্লাহর কাছে সরাসরি যে হবে না ও ছিলা বাবা কিছু হয় না আল্লাহর কাছে যেতে গেলে অযুদ্ধের মাধ্যমে যেতে হয় বলেন না আছে না নেই আমাদের সুবিধা আমরা হজুর তো এগুলো বললে আমাদের সুবিধা কিন্তু একটু করেন খুব সুন্দর করে আমরা আপনারা কেউ যান সরাসরি গেলে কি কাজ হয় একটা লোক নিয়ে যেতে হয় কেন প্রথম কারণ এমপি আপনাকে ভালো করে চেনে না ঠিক না যাকে এমপি ভালো করে চেনে তার কি লোক নিয়ে যাওয়া লাগে তাহলে আমরা এমপির কাছে লোক নিয়ে যাই ডিসির কাছে লোক নিয়ে যাই প্রধানমন্ত্রীর কাছে লোকের সুপারিশ নিয়ে যাই কারণ প্রধানমন্ত্রী ডিসি এমপি মন্ত্রী আমাদের চেনে না আমরা ভালো না বন্ধু জানে না যদি তার কোন পরিচিত প্রিয় লোক আমাদের ব্যাপারে ভালো কথা বলে তখন তার ভিতরে একটা একমিনান হয় কনফিডেন্স আছে যে না লোকটা ভালো তাকে হেল্প করতে হবে ঠিক না আল্লাহ তো এরকম আল্লাহ তো এরকম মানিকগড় সূত্রাপুরের মানুষের দৃষ্টিতে আল্লাহ কি এরকম আল্লাহ তো আমাদের ব্যাপারে ভালো জানেন না আমি মনে করেন আমার ছেলের অসুখ মেয়ের অসুখ স্বামী কথা শুনে না বোম ইত্যাদি আমি আল্লাহকে আল্লাহ আমার খুব কষ্ট ছেড়ে দাও আল্লাহ তো জানেন না যে আমি আল্লাহর বান্দা না অন্য কারোর বান্দা জানেন না এটা আমার দরকার না দরকার তাও আল্লাহ জানেন না আল্লাহ যদিও জানেন আল্লাহ লক্ষ লক্ষ লক্ষ লক্ষ কোটি কোটি কোটি কোটি বান্দা আল্লাহ হয়তো নবজিব্লাস থাকলো আল্লাহ বা একটু দেখবে হয়তো বসবে না আমার হয়তো চেনবে না আর একজন বলে দিলে চেনবে তার কি মানটা থাকলো দুই নম্বর আমাদের লোক নিয়ে যেটা আর একটা কারণে অনেক সময় চেনার পরেও পার্সিয়ালটি করে না কমিশনার সাহেব দুইজন কেউ চেনে তারপরও পার্সিয়ালটি করে না যদি কমিশনার সাহেবের শালাকে দিয়ে ভাইরাকে দিয়ে বউকে দিয়ে একটু সুপারিশ করে দেন যে এই ছেলেটা আমার নিজের লোক একটু দেখো তাহলে আর সমস্যা নেই ঠিক না আল্লাহ তো এরকম আল্লাহ চেনে না আমরা জানি তারপরও তো পার্সিয়ালটি করতেও পারেন যদি কেউ মনে করে যে ওই কমিশনারের কাছে এমপির কাছে সুপারিশ পার্সিয়ালিটির ভয় আছে আল্লাহ পার্সিয়াল করবে এই এইরকম চিন্তা থাকলে তবে একটা জিনিস হয়তো হতে পারে দেখেন আমরা জানি আল্লাহ সব জানেন কিন্তু আল্লাহ তো আমাদের সব গুনার কথাই জানেন তাই না আমরা অনেক অন্যায় একাম করেছি আল্লাহ জানেন না আল্লাহ তো নওজবিল্লাহ ভদ্রাগী তাই না আর হজুদদের বিশেষ করে জামাই হজুর দ্বারা তাদের দয়ার শরীর ঠিক না আল্লাহ ভদ্রাগী তো ঠিক না আল্লাহ তো মাফ করবে না আল্লাহ তো সব বিনার কথা জানে এত বিনা করেছি আল্লাহ তো এখন সহজে ছাড়বে না তবে হুজুর তো আর হুজুর তো জানি না আমি কতগুলা করেছি হুজুরকে যদি দু টাকা দি হুজুর যদি আল্লাহকে খুব শক্ত করে ধরে তখন আল্লাহ না মাফ করে পারবে না ঠিক না ভাই আচ্ছা বলেন তো আপনাদের এলাকায় মনে করেন একজন চেয়ারম্যান আছে খুব লুজ চেয়ারম্যানের সিল সিলের কাছে বউর কাছে ড্রাইভারের কাছে থাকে যে কোনো সিল দিয়ে দেয় একজনের ঘুষ দিলে থানায় একটা কেস দিয়ে সিল দিয়ে দেয় একজন এসে ঘুষ দিলে ছাড়াই দেয় তা সিলগুলো বয়ের কাছে সিলের কাছে ড্রাইভারের কাছে থাকে ওদের খুব মহবত করে যারা যেটা বলে চেয়ারম্যান ওটাই মেনে নেয় আর এখন চেয়ারম্যান নিজে যাচাই বাছাই না করে ই না যে যাই বলে নিজে একটু বিচার করে যাচাই করে সিল কারো হতে দেয় না সিগনেচার কারো হতে দেয় না এই দুই চেয়ারম্যানের ভিতরে ভালো বলবেন কাকে ঠিক না ঠিক না আল্লাহ বোধ হয় লুজ সব ছেড়ে দিয়েছেন হুজুরদের যা বলে মেনে নেই নাকি যে চেয়ারম্যান জানে না তারপরে না করে করে সব জানেন তারপরে কি মনে করেন যে হুজুর যা বলবো মেনে নেবে আল্লাহ রসুলাম নিজে দোয়া করেছেন যাওয়ার দোয়া লাগতো না শুধু আকাশের দিকে তাকালে আল্লাহ কবুল করে নিত সেই রসুল সালাম দোয়া করেছেন আল্লাহ বলেছিলাম আমি মানবো না তোমার কথা কথা বোঝেননি কাজে কেউ যদি মনে করে আল্লাহর চেয়ে আমার কোন বেশি দয়াল আছে তার কিমান থাকবে কোরআনের প্রথম কথা হলো দয়া মায়া সব কার কাছে যদি কেউ মনে করে আমরা বুঝি না দুর্ভাগ্য ভাইরা আমরা মনে করি পীর হুজুর দয়াল নবী দয়াল সবাই দয়াল সবচেয়ে বেশি দয়াকার কেউ যদি মনে করে আল্লাহ বড় দয়াল আছে তার এইবার কিমানটা যুক্তিতে আসি ছোট বাচ্চাদের এক বছর দুই বছর তিন বছর চার বছরের বাচ্চাদের মারে বেশি কে দাদি না খালা না মা তাহলে বুঝা গেল বাচ্চাদের বড় দুশ্মন হলো মা মারা দিকেছেন মা হলো সবচেয়ে দুশ্মন ঠিক না চার পাঁচ বছরের বাচ্চা সাত বছরের বাচ্চা খালা কয়বার মেরেছে মা কয়বার মেরেছে হ্যাঁ হ্যাঁ তাহলে বোঝা গেল খালার বেশি আপন বেশি দয়াল মা হচ্ছে দুঃস্মন ঠিক না আচ্ছা কোন বাচ্চা ছোট বাচ্চা তিনটা করলো আমার মা এত হুকুম করে আমি মানতে পারি না আচ্ছা খালা বেশি হুকুম করে না মা সারাদিস খাইতে গেল বলে এইটা খা এইটা খাইস না আইসক্রিম খাইসনে এত হুকুম কি আর করে নাকি কেমন মায়ের স্বার্থ ঠিক না কার স্বার্থ হ্যাঁ মা খুব বুদ্ধিমান আমাদের মতো বুদ্ধিমান সে প্রাণ করলো যে আমার মা তো খুব বদ্রাগীল্টোপাল্টা হলে বকে মারে আর মার কথা তো আমি সব শুনতে পারি নে মার যে বলে যে আপা কি বোন এই দেয় না কষ্ট হচ্ছে ওর যা দরকার হয় ওসিলা খোঁজে খালার অশিলা দিয়ে মার কাছে চাই কোন মায়ের যদি এই রকম সন্তান থাকে মা কি খুশি হয় না বিরক্ত হয় কারণ ওই ছেলেটা মা কে অপমান করছে সবার কাছে প্রমাণ করছে মাটা ভালো মানা। ঠিক না ভালো মা মাতৃত্বের দাবি হলো যে মা যতই রাগ করুক ছেলে যদি খিদে লাগে আর কোনো হুশ থাকে না ঠিক না যে মা ছেলের খিদে লেগেছে মায়ের কাছে না আছে খালা রসিলা দিয়ে মার কাছে চায় ওই ছেলে মায়ের মাতৃত্বকে অপমান করে ঠিক যে বান্দা তার কথা সরাসরি মালিককে না বলে আরেকজনের মাধ্যমে বলাই যে মালিক তার সব জানে তাকে সবচেয়ে তার মা আমার মাও বলেছে আমার বউ বলে ছেলে ফেলে আর আমার মার না কোনদিন আমার মা বলে ডাকতি নেই আমাদের মায়েরা দূর হয়ে চলে যাবে তোর বাড়ি বলে না বুদ্ধিমান ছেলে তখন থেকে আর মাকে মা বলে না ঠিক না সত্যি খালার বাড়ি চলে যায় তাহলে কি মা খুশি হলো না মজার হলো ও মা মা তুমি তো বাড়ি যেতে আমি হবে নাকি আল্লাহ আমাদের বেশি ভালোবাসেন এই জন্য আমরা যখন গুণা করি আল্লাহ জ্বর দেন জারি দেন কষ্ট দেন বেতা দেন সমস্যা দেন কি জন্য আমরা খালার কাছে যাবো সেই জন্য আমরা আল্লাহকে ডাকবো সেই জন্য আল্লাহ চান যে বাবা গুণা করছে ও ক্ষতি হয়ে যাচ্ছে ও আমার কাছে আসুক আমি যদি আল্লাহ কাছে সরাসরি নাচে মাধ্যম দিয়ে ডাকি আল্লাহ খুশি হন না বেজার হন খুব ভালো ফেরা বোঝ দুনিয়ার যত শির আবু জাহের শির থেকে সব শিরকের মূল হল যে আমরা মনে করব আল্লাহ মাফ করেন যদি কেউ মনে করে যে আল্লাহ আমি সরাসরি ডাকলে শোনবে না আল্লাহর দয়া নিতে নেটনজল নিতে মাফ নিতে কোন সাধ্যম লাগবে অন্য কাউকে বন্দনা করে খুশি করলে আল্লাহ পাওয়া যাবে এইটা হতো সব শিরকের মূল যেমন মায়ের দয়া যদি খালার বন্ধ না লাগে এই কথাকে বিশ্বাস করে তাহলে সে মায়ের মাতৃত্বের সাথে শির করে বোঝেননি মা বেশি আপন না আল্লাহ বেশি আপন মা বেশি মাদার না আল্লাহ বেশি মায়ার মা বেশি দয়ালু না আল্লাহ বেশি দয়ালু মা আমার কথা বেশি জানে না আল্লাহ আমার কথা বেশি জানে সেই আল্লাহর কাছে চাইতে আর কারণ লাগবে এই চিন্তাই হল শিরকে কথা বোঝেননি লাগবে আমি আল্লাহর পথে চলব হুজুরের কাছে যাব হুজুর কি করে আল্লাহ ডাকতে হয় শিখিয়ে দেন নবীর আল্লাহর কি করে শেখার জন্য হুজুর লাগে অসিলা লাগে পিড় লাগে মহান লাগে আল্লাহর দয়ানিতে কারোর মাধ্যম লাগে এই চিন্তা করলে ওই ব্যক্তি আবু জেহেলের মতোই মুশেক হয়ে যায় কথা বোঝেননি লাহ ইহু যদি শিখতে হয় তাহলে ইউনুস আলহিসের কাছে যেতে হবে ইউনুস আলহিসামকে যখন মাসে গিলে ফেলছিল কি বলছিল ইহ আনতা সব হা নাকি নী কুন্তুমিন বিপদের পুনে লাহা মানে কি লা তার মানে বোঝেন যে আল্লাহ বিপদে পড়ে টাকার মতো তুমি ছাড়া কেউ নেই ডাক শোনার মতো তুমি ছাড়া কেউ নেই বিপদ থেকে তো কেউ নেই দেখছি আমি কথা বোঝেননি খুব ভালো করে বুঝুন যদি আল্লাহর দিন শিকার তরিকা শিকার আমল শিকার সব হয়েছে কোন পীর মাসে আলেমের কথা মনে পড়ে কোনো দোষ নেই সেখানে যান শেখেন এটা ভালো কাজ যদি কোন আল্লাহ নেক্কার বান্দার মহাবত হয়েছে তার কবরে যে সালান দেবেন দোয়া করবেন অথবা তাকে জিয়ারত করবেন মুসাফা করবেন সমস্যা নেই কিন্তু বিপদে আপদে কষ্টে বেদনায় যদি মনে পড়ে যে অমুক দরবারে গেলে অমুক না গেলে অমক হুজুরের কাছে গেলে বিপদ কেটে যাবে তাহলে বুঝবেন আপনার লা ইহা ইল্লাহ ঠিক নেই কথাকে বুঝতে পেরেছেন আর যদি আমি গল্প শুরু করব তার আগে আমার দুই মুরিদের কথা আপনাদের বলবো মনে করেন আমার দুজন মুরিদ আছে থাকতে পারে না তারাই আমি তার কুমা ফির না मन कर हमारे दो खूब भक्ति से ছেলের অসুখ মেয়ের অসুখ দোকানে হুজুর রাগ করেছে আমার কাছে ছেলেরা পাশ করেছে চাকরি হয়েছে হুজুর দোয়া করেছে হুজুরের দোয়াই পাইছি এরকম মুরিদ আছে না আর একজন মুরিদ আছে সেও আমার খুব ভালোবাসে তবে তার সে জানেন হুজুর কিছু না সবকিছু কে দেয় হুজুর আমার খুব ভালো হুজুর কি সুন্দর সুন্দর সন্মত অজিফা দিয়েছে আমি এই অজিফা করে কত শান্তি পাচ্ছি আল্লাহ ভালো রেখেছেন কিন্তু হয় গেছে গেছে ছেলে অসুখ হয়েছে মামলায় ঠকে গেছে আল্লাহ আল্লাহ তুমি কষ্ট দেশো তুমি আমি অন্যায় করেছি আল্লাহ তুমি মাফ করে দাও যখনই কোন ওর ভালো হয় যে কোনো রকমের আল্লাহ তুমি দেশো আল্লাহ দয়া করে তুমি কবুল করে নাও দুইজন মুড়িদের অবস্থা বুঝেছেন তো এই দুই মুড়িদের ভিতরে আল্লাহর আর প্রথম তো ভাইরা এই সিরিপ থেকে মুক্ত না হলে আমাদের কিন্তু কোন কিছুতেই কিছু হবে না আর শিরিক মুক্ত হওয়ার জন্য বিস্তারিত বলতে পারব না বাকি দুটো কয়টা জিনিস নষ্ট বাংলার হক বাংলাদেশের কথা অল্প একটু বলি লাল মানে কি আল্লাহ ছাড়া কোন আর মোহাম্মদ রসুল্লাহ এই কথাটার অর্থ হলো মোহাম্মদ ছাড়া কোনো মুর্শিদ নেই মাহবুবের পত্রকে এ বাবত করবো কারিকির করব নামাজ পড়বো রোজা রাখবো কোরআন করব যা কিছু দেবে। কোন কোন করবো নামাজ পড়লে রোজা রাখলে কোরআন পড়লে দরুদ পড়লে জিকির করলে আল্লাহ সপটা দেবে এই তরিকা আল্লাহ কাকে শেখাইছিলেন তাহলে তরিকাটা কার থেকে নেব এ বাবত কার তরিকা কার না। আমি বিস্তারিত ইহ না কোন দুর্ভাগ্যে মানুষের কথা বলতে হয় না যে কোনো ব্যাপারে তর্ক হলে সুন্নত বুঝেছেন আমি মানুষ অবশ্যই পীরের কাছে যাব আলেমের কাছে যাব কিন্তু পীরের কাছে পীরের তরিকার জন্য না হুজুর আমি অম্মি মানুষ আমি আল্লাহ রসুলের তরিকায় আল্লাহ ইবাদত করে আল্লাহ বলি হতে চাই নবীর তরিকা আমার শিখিয়ে দেন কোথাকে বুঝতে পেরেছেন নবীর তরিকা শেখার জন্য আলেম ইমা হজুর বুজুরগর কাছে গেলে আপনার আমর নামায় প্রতিটি পদক্ষেপের সব লেখা হবে नामे गई रकम चिंता करनाते गान नामे हेरार आलोय आलोकित होते हैं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 আমি কোরআন মানি না আপনি অজুহাতে ইমান নষ্ট করে ফেলেছেন দেশে হজ করে নামাজ পড়ে রেখেছে কিন্তু বউয়ের সাথে ঝগড়া করে আছে নাকি মেয়েদের ভিতরে নামাজ পড়ে স্বভাব করে রাখে কিন্তু স্বামীর সাথে শাশুড়ির সাথে ঝগড়া করে বেটার সাথে ঝগড়া করে আছে নাকি তার সব আবাদ বাতিল হয়ে যায় সে যার চলে যায় বামদার হক আমরা বুঝি না স্বামীর দায়িত্ব স্ত্রীর সাথে ভালো ব্যবহার করা নইলে কিন্তু আমল সব অবাদ হয়ে যাবে ওদিকে যাব না হস করেছেন এইরকম মানুষের কিন্তু গোলস্থানে কবর দেওয়া যায় না এদেরকে শ্মশানে পোড়াতে হয় না খুব সহজ কথা কোরআনকারী মেয়ে আল্লাহলা তিন চার পৃষ্ঠা ধরে আপনি কোরআনের আইনে ক্রস দিয়ে রামের আইনে দলিল সিল বারে দিয়ে গেলেন তাহলে আপনার লাশ কি কবরে যাবে না শুনে যাওয়া উচিত করা যেমন পর আওলাদদের ভিতরে সরিয়ার মতো সম্পত্তি দেওয়া তেমনই খরচ কথা বুঝতে পেরেছেন কিন্তু আমরা বান্দার হকটা বুঝি না যাই তাই এই যে গল্পটা বলবো এখানে সবগুলো বিষয় আছে আল্লাহ বলছেন। ওই তিন যুবক বলল যে আমরা যে বিপদে পড়েছি আল্লাহ তারা কারামতি দিয়ে কুদরতি দিয়ে আমাদের না বাঁচালে আমরা বাঁচবো না আসলে আমরা একটা কাজ করি যে কাজ করলে হয়তো আল্লাহ আমাদের কুদরতি দিয়ে বাঁচাতে পারে। সেটা কি আমরা আল্লাহর কাছে দোয়া করব। কি দিয়ে অসিলা দিয়ে দোয়া করব। কিসের অসিলা আমাদের জীবনের প্রিয় অসিলা কথাকে বুঝতে পেরেছেন তারা বলল যে আমাদের আর কোনো উপায় নেই আমরা আল্লাহর কাছে দোয়া করব। আমাদের জীবনের সবচেয়ে প্রিয় নেক আমলের অশিলা দিয়ে কথাকে বুঝতে পেরেছেন আল্লা আল্লাহ আমি জীবনে যাই করছি একটা কাজ আমি মনে করি যে সবচেয়ে ভালো কাজ করছি আমি আমার আম্মা আব্বা আমাদের মেয়ে নিয়ে মরুভূমির পাশে কাবুতে বাস করতাম আমার পেশা ছিল পালন সকাল হলে উট ছাগল নিয়ে মরুভূমিতে নিয়ে ছেড়ে দিতাম বিকাল হলে ওগুলো ঘরে এনেন না দুধ নিয়ে ঘরে আসতাম এই দুধটা ছিল আমাদের খাদ্য কবে আমি কোনোদিন আব্বা আম্মাকে আগে না খাইয়ে বউ ছেলে মেয়েকে খেতে দিইনি উল্টো কথা হল না সঠিক যে আল্লাহ আমি জীবনে বাপ মাকে আগে দুধ না খাইয়ে বউ ছেলে মেয়েকে কখনো খাওয়াইনি এক রাত আমার মরুভূমি থেকে উঠ আসতে একটু হয়ে গেল একটু দূরে চলে দুধ নিয়ে যখন করে ঢুকলাম দেখি বুড়ো আব্বা আমা ঘুমিয়ে পড়েছে বাচ্চাগুলো গেছে আব্বু দুধ দাও কানতে শুরু করলো আব্বা আম্মাকে আগে না দেবন একটু বসো আব্বা গেছে দিয়ে দেব। বাচ্চাগুলো কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেল আমি আব্বা আম্মা মাথার কাছে বসে থাকলাম কারণ আমি যদি ঘুমিয়ে যাই বাপমা বুড়ো হয়ে গেছে দেখবে না সারা ক্ষুধাক্ত থাকবে আমি বসেই থাকলাম সকাল হলে আব্বা আম্মা উঠলো উঠলে আমি আগে তাদের দুধ দিলাম তারপরে বাচ্চাগুলোকে খাওয়ালাম আল্লাহ সেই রায় ছোট বাস্তবের কান্না সহ্য করেছিলাম শুধু একটা উদ্দেশ্যে যে আল্লাহ ছেলে মেয়েছে মর্যাদা দিলে আল্লাহ তুমি খুশি হও তোমাকে খুশি করার আশায় আল্লাহ এই কাজটা করছিলাম যদি এটা কবুল করে থাকো আল্লাহ আমার এই আমলটা রচিলায় আজকের বিপদটা কাটিয়ে দাও সঙ্গে সঙ্গে সংস্কার ও বেশ খানিকটা সরে চলে গেল আমি লম্বা বলতে পারবো না শুধু বলবো ভাইয়েরা আমাদের সকলের উৎসাহা বিশেষ করে স্ত্রী সন্তানের দায়িত্ব সেটাও হক এদিক থেকে বাবা মা স্বামীর দায়িত্ব স্ত্রীর হক নষ্ট না করা স্ত্রীকে রাগ না করা গাল না দেওয়া পাশাপাশি পিতামাতার সাথে জন্য ন্যূনতম বেধু না হয় বোঝুন পিতা মাতা বৃদ্ধ হলে অনেক কথা বলবে খারাপ লাগবে মনে হবে বাজে কথা বলবে না আমরা ছোটবেলায় বাপ মাকে খুব ভালো কথা বলতাম বাবা ষাট বছরের বাবা এই বলে আপনার পঁয়ষট্টি বছরের বাবা প্রায় চল্লিশ বছরের ছেলেকে বলছে বাবা ওইটা কি বাবা বাবা ওটা একটা কাঠ বসে রয়েছে দশ পনেরো মিনিট পরে বলবা ওইটা কি বাবা বললাম শুনলে না কা আবার পনেরো মিনিট বলে বাবা ওটা কি বাবা মুখ বাবা তুই পাগল হয়ে করছি তুই যখন ছোট ছিলি বাবা ওই এক কথা চল্লিশ বার বলতি বাবা মাকে আমরা এক কথা চল্লিশ বার বলতাম বাবা মা নাকি মাথা খারাপ হয়ে গেছে রাগ করতো না কিন্তু এখন যদি বাবা মা কিছু বলে আমরা রেগে যাই না ভাই বৃদ্ধ বাবা মা আল্লাহ আপনার যদি কথা পালন করার দরকার নেই অযৌক্তিক চুপ করে থাকবেন খবরদার বাপ মার সামনে বিরক্তি প্রকাশ করবেন না সব নষ্ট হয়ে যাবে বিশেষ করে মহিলাদের বলবো জানি না মহিলারা শুনছেন কিনা স্বামীর প্রতি দাবি সবার আছে কিন্তু আল্লা রসুল বলছেন অবশ্যই আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখতে হবে কাজেই আপনার সাথে কোন মহিলার সাথে শাশুড়ির ঝগড়া হতে পারে শ্বশুরের ঝগড়া হতে পারে অন্যদের ঝগড়া হতে পারে ফিফটি কিন্তু আপনার ঝগড়া যদি আপনার স্বামীর ठेका ना अनेक घटना आज के बोलते तो भाईरा द्वित बंधु गल्प करल्लासे दुआ कर বাড়িতে চাটার দিয়ে কাজ করাতাম, কৃষি কাজ কাজ করে বেতন না নিয়ে চলে গেল আমি চিন্তা করলাম গরিব মানুষ আমার কথায় কষ্ট পেয়েছে ওর বেতন না দিয়ে বেশি দেবো অর্জুন একটা ছাগলের বাচ্চা রেখে দিলাম দেখে। দেব সেবা করলে আল্লাহ খুশি হন ও আর আসলো না একদিন দুই দিন এক বছর দু বছর চলে গেল আসলো না ওই ছাগলটার বাচ্চা হয়ে একটা বড় ছাগলের পাল হয়ে গেল অনেকদিন পরে লোকটা আসছে আল্লাহর বান্দা। আপনার কাছে আমি কয়টা টাকা পাইতাম বিপদে না পড়লে আপনার মতো লোকের কাছে না বিপদে পড়ছি যদি বেতনটাকে আপনার বেতন ওটা এমনি বদমেজাজি লোক একবার রাখ করে গেছে খুব খেপছে বেতন দেবেন না পাবেন না রে ভাই আসতাম না আমার সাথে আমি পাবো পঞ্চাশ টাকা আর অত বিশ হাজার ছাগল ওদের না ভাই তুমি চলে গেলে রাগ করে তোমাকে সেবা করার জন্য আমি একটা ছাগল রাখছিলাম সেই ছাগলের বাচ্চা নিয়ে আল্লাহ আমি ইচ্ছা করলে বলতে পারতাম তোমার ছাগল পার্সি আমি অর্ধেক দিয়ে যাও আল্লাহ আমি বলিনি কারণ আমি তো ছাগলের জন্য পালিনি তোমার গরিব অসহায় মানুষকে সাহায্য করলে মানুষের সেবা করলে একজন মানুষের আমি রাগ করে চলে গেছিল বেতন না নিয়ে তাকে বেশি দিলে তুমি খুশি হবে তোমাকে খুশি করার জন্য কয়েক বছর ধরে ওর ছাগলগুলো কেন পারছি আমল্লা তুমি যদি আমার এই বাজেটটা কবুল করে থাকো আল্লাহ তাহলে বিভদ্রে কাটিয়ে দাও সঙ্গে সঙ্গে বাতকটা আর একটু সরে চলে গেল লম্বা বলতে পারবো না মানুষের উপকার করার চেয়ে বড় এবার অবশ্যই চাবেন ইনশাল্লাহ আল্লাহ বিপদ কাটিয়ে দেবে। তৃতীয় বন্ধু বলছে যে আল্লাহ আমি যখন যুবক ছিলাম আরো কিছু বছর আগে যৌবনের উচ্ছলতা উন্মাদনা আমার গ্রামের দুঃসম্পর্কীয় আত্মীয় এক বোন আমার খুব ভালো লাগতো খুব চিন্তা ছিল ওর সাথে একটা লাইন করব। কিন্তু মেয়েটা খুব ভালো ছিল কখনো আমাকে চান্স দেয়নি একবার দেশে দুর্ভিক্ষ হলো ওর বাবাটা অসুস্থ হয়ে পড়লো টাকা পয়সা নেই চিকিৎসা করতে পারতো না খেয়ে মারা যায় আমার কাছে এসে বলল আমাকে কয়েক হাজার টাকা কর্জ দাও আমি বললাম খবরদার আল্লাহকে ভয় করো দৈলকের ভয় করবার আল্লাহর হুকুমের বাইরে কোনো কাজে গোব না আল্লাহ যখন তোমার নামটা নিল আমার অন্তরে ভয় জাগলো আল্লাহ দেবের উচ্ছন্নতা ছিল দান করে আমি চলে এসেছিলাম সেই ত্যাগ যদি তুমি কোহল করে থাকো আল্লাহ তাহলে সেই অসিলায় আজকে আমাদের বিভদ্রা কাটিয়ে দাও সঙ্গে সঙ্গে পাথরটা একদম সরে চলে গেল তো আমি লম্বা বলতে পারবো না বাবা মার করুন মানুষের উপকার করুন বিশেষ করে যুবকদের বলবো যৌবনকে ধরে রাখা খুব কষ্ট হয়ে গিয়েছে সারা বিশ্ব তোমাদের যৌবনকে এক্সপ্লয় করে তোমাদের রক্ত চুষতে চাই তারা তোমাদেরকে নাচিয়ে পাগলামি করে থাকে ফাঁস না মদ খাইয়ে কেনাকাটা করিয়ে কেউ ত্যাগের কথা বলে না সবাই শুধু ভোগের কথা বলে কারণ বোগের মাধ্যমে তোমাদের পকেট খালি করবে তোমাদেরকে পশু বানাবে তোমাদেরকে মরণ পর্যন্ত ওদের দাস বানিয়ে নেবে যদি শুধু যৌবন চাও কিছু বলার নেই যৌবনের পরেও যৌবন চল্লিশেই শেষ হয়ে যাবে জীবন রয়ে যাবে নব্বই একশো পর্যন্ত জীবনকে যদি উপভোগ করতে চাও তাহলে অন্তত নামাজটা কখনো ছাড়বে না নামাজ আদায় করবে নামাজকে আমরা কঠিন করেছি আমাদের দেশে অনেকে বলে না বলে তাই না যদি বাংলাদেশের ষোলো কোটি লোক সবাই বলে থাকে আর মোহাম্মদাম বলেন নামাজনা পল্লীমান ঠিক থাকে না তাহলে কার কথা ঠিক হবে কেউ যদি বলে একজন বলছে ভাই ভাতগুলো খেয়ে নাও আরে ভাই ভাত না খেলে কেউ ইমান ঠিক আছে ভাত খেলে না শরীর ভালো বিশ্বাস করি ও শরীর ভালো হবে তো যদি বলে আরে ভাই আগে মন ঠিক হোক তারপরে নামাজ পড়বো বলেন এরকম লোক আচ্ছা কেউ যদি বলে যে আগে শরীর সুস্থ হোক তারপরে খাওয়া দাওয়া করব হবে শানের বাথরুম অনেকে বলে আরে বা একিন হয়ে গেলে মারেপাত হয়ে গেলে আর নামাজ লাগে না আছে নাকি আছে এটাকে কি মুসলমান না কাপের একশোর ভিতরে দুইশো ভাগ কাপের কারণ যেদিন নবুয়াত পেয়েছেন ওই দিনে কি উনার পূর্ণ মারেফত হয়েছেন আর বাকি ছিল কিছু পূর্ণ মারেফত হয়ে গেছে নবীজি নবুয়াত পাওয়ার মাধ্যমেই সর্বোচ্চ মারেফত পেয়েছেন ঠিক না এই মারেফত পাওয়ার পরে নবীজি কি নামাজ পড়ছিলেন এক মাস দুই মাস নাকি আমরণ কেউ যদি মনে করে যে আমার মারেপথ মহাম্মদ সালসরাজের মারেফতের চেয়েও বেশি মহামনাথ সালসরাজের পুরনো মারেপথের পরেও মরণ পর্যন্ত নামাজ লাগলো আর আমার মারেপতের পথে নামাজ লাগবে না ও কি মুসলমান থাকে কেউ বলে যে আমার পীরের মুড়িধ হলে নামাজ মনে করেন আপনার এলাকার কারণ আপনার আব্বার সাথে তার খুব বন্ধুত্ব ছিল সে বলে যে বাবা তুমি যখনই আমি আসবো আমার বাড়িতে আসবা এমপিরা মাঝে মাঝে বাড়ি এসে থাকে না ও কি করে আপনার থাকলে প্রতিদিন যায় যে বসে বাবা কেমন আছে তোমার মা কেমন আছে কি খবর পাঁচ দশটা কথা বলে এমপি আরো কথা বলে আধা ঘন্টা পরে চলে আসে প্রতিদিন যাই কত জনকে চলে আসে দলের একটা চামচা সে বললো কখনো এমপির কাজে লাগে আমি করে দেব এই যে চামচা যে বুদ্ধিটা দিল এ কি ভালো বুদ্ধি দিল না খারাপ বুদ্ধি দিল ও কি চাই ও চাই ওর মাথায় কাঁঠাল ভেঙে খাবে ঠিক না এমপির কাছে ও প্রতিদিন যায় কোন প্রয়োজনে যায় না কিন্তু একটা মহব্বত থাকে যখন কোনো প্রয়োজন লাগবে চাইলেই দেবে ঠিক না আর যখন ও দাওয়া বন্ধ করে দেবে তখন আর কোন মুখ নিয়ে আর চাইতে পারবে না ওই চান ও বলবো দুই হাজার লাগবে দুই হাজার আর দুই হাজার লাগবে ঠিক না যে এমপির কাছে দাওয়া বন্ধ করে দলে আসতে পারে বলে সে কি ওই লোকটার বন্ধু না দুশ্মন আর যে পিরি সাহেব বলে যে তুমি আমার মুরিদ হও প্রতিদিন যে হাজিরা দেওয়া লাগবে না সে কি আপনার বন্ধু না পুষ্মার সাথে একজন মায়ের কাছে আপনার বয়স হয়ে গেছে আমাদের মনে আমারও মা বেশি আছেন আল্লাহ তাকে আয়তে রাখেন মনে করেন আমি বাড়ির থেকে বেরোনোর সময় মার কাছে একটু গেলাম যেটা কথা বললাম ছাড়ান দিলাম মা কি অবস্থা কি করে একই কথা প্রতিদিনই বলল যে ভাই তুমি রাগ করে আমার বললো প্রভাব আছে তোমার মার কাছে যদি জমি লিখে দিতে বলো আমি তাও দিয়ে দিতে পারবো বুদ্ধিটা কেমন লাগলো মার কাছে যে পনেরো মিনিট বিশ মিনিট গল্প করা এটা কি সময় নষ্ট কর কাজে লাগানো মার মায়া বেশি না আল্লাহর মায়া বেশি আল্লাহ বললেন মামলা আমি তোমাকে ভালোবেসে বাড়াইছি প্রতিদিন পাঁচ দশকে পঞ্চাশ মিনিট পাঁচ কথা পঁচিশ মিনিট আমার সামনে দাঁড়াবে আমি তোমার দিকে রহমান নিয়ে ডাকিয়ে থাকব। তোমার কথাগুলো শুনবো আল্লাহ আমাকে বললেন যে পাঁচ তুমি একটু দাঁড়াবা কেউ যদি বলে ওই পাঁচ কথা পঁচিশ মিনিট পাঁচ দশকে পঞ্চাশ মিনিট সময় তুমি আল্লাহর কাছে নষ্ট করো না আমার দলের রূপে আসো জমি লেখা দিলে আমি লেখা দিতে পারবো ওকে আমার বন্ধু না আমার বোঝা সুযোগ সুযোগ নামাজ কত সহজ আমার মালিক আমাকে অনেকে বলে হুজুর টুপি নেই নামাজ পড়ি না হা কালাম জানি না বলে নাকি এগুলো কিন্তু কোন ই না কেউ কি বলে যে হুজুর বউ ইলিশ মাছ রাঁধে না শুধু ডাইল রাঁধতে বলে আমি পাঁচ দিন খাইনে কে কে আছেন আপনারা টুপি থাকলে জানেন না আল্লাহ হলে দাঁড়িয়েছেন কিছু না শুধু চুপ করে দেখেছেন অথবা শুধু শুভামল্লা বলেছেন রুপো সেনরা শুধু শুভল্লা বলেছেন ষোলো আনা সফ হবে আল্লাহর কাছে অলিবান্দা হিসেবে নাম লেখা পাশাপাশি শিখতে হবে যে কথা বলছিলাম লম্বা বলতে পারবো না ভাইরা নামাজের সে মজা নেই মায়ের কাছে যে গল্প করতে যে ছেলের কষ্ট লাগে সে ছেলে কি ভালো ছেলে না খারাপ ছেলে বুঝতে হবে ওর ভিতরে আসল মানুষ নষ্ট হয়ে গেছে ঠিক আলেন যখন কেউ বলে হজুর নামাজ পড়ি না এমন ঠিক আছে আমাদের খুশি খুশি লাগে হজুরদের লাভ একটু বলে দিই আপনাদের এটা মারে ভেদ কথা আমরা পিছিয়ে জানি আপনারা বুঝবেন না নামাজ পড়ে না ইমান ঠিক আছে রকম মানুষেরা কিন্তু আল্লাহ বিপদ কাটায় কিন্তু আল্লাহ কাছে যাইতে পারে না কোন হাজার টাকা হাজার টাকা একটা মুরগি একটা ছাগল নিয়ে কি করে আমাদের কাছে যায়। আমরাও ভাগের ভাগ পাই মুসলমান যত বাংলাদেশে বেশি থাকে তত আমাদের কি কিন্তু তাদের কি হল এক নস্তা সব তুমি দুই রেখাত নামাজ পড়ো আল্লাহর কাছে চাও আল্লাহ তোলা সব রুভব দেবে আল্লাহ রসুল নামাজের শেষদাই দোয়া করবে আল্লাহ তোলা সব দোয়া কবুল করে নেবে লোক কেউ বলে ও হিন্দুরাও তো বলে যে অমক জায়গায় মানত করলে সারে তাহলে হিন্দু হবে নাকি আর আল্লাহর কোরআনে আল্লাহ বলছেন আল্লাহর নবী বলছেন আল্লাহর কাছে নামাজ পড়ে যাও। আল্লাহ তোলা সব কাটিয়ে দেবে আপনার উত্তর দেবেন টাকাগুলো দিয়ে চলে যাব। আমি যখন ইসলামিক টিভিতে আমরা যখন জেনে নি অনুষ্ঠান করতাম তখন আমাদের এক ভাই আসলেন এক ডেভেলপার কে দিচ্ছিলেন ডেভেলপার টাকাও দেখছে না এগ্রিমেন্টও করছে না দলিলও দিচ্ছে না উনি খুব ভয় কয়টি কোটি কোটি টাকার সম্পত্তি যে হয়ে যাবে আর তো এইসব ডেভেলপার কোম্পানিদের হাতে সন্ত্রাসী থাকে হাদিসে মানুষের ক্ষতি থেকে বাঁচার জন্য জুলুম থেকে বাঁচার জন্য সুন্নত কিছু দোয়া আছে তাকে তিনটা সেটের দোয়া টিক দিয়ে দিলাম মাস পরে লোকটা চলে আসছে এসে বলছে যুধুরের সুসংবাদ আছে তো কি তো ওই লোকটা বলা নেই ক নেই আমি কলফায় যাইনি তার কাছে হঠাৎ একদিন দরজায় বেল দিয়ে দলিলটা আমার হাতে দিয়ে চলে গেল আমি বললাম যে তো ভাই ভালো কথা আমি ওখানে বলছিলাম যে তাহাজটা করবেন তাহাজ পড়তাম সেচ দাই কাঁদাম জমির জন্যই কাঁদতাম কিন্তু তারপর আল্লাহর কাছে তো কাঁদতাম খুব ভালো লাগতো এখন মনে আছে আরো যদি বছরখানের পরেও দলিল দিত তাহলে আমার আরো ভালো লাগতো কেন্দ্রে দেখেন না হৃদয় ভরে যাবে আপনি আপনার বিপদও কেটে যাবে আপনি আল্লাহর অলি হয়ে যাবেন তো যেটা বলছিলাম ভাইরা যুবকদের বলছি নামাজটা ধরে রাখো অস্থিরতা পরিত্যাগ করো যত কষ্টই হোক বয়স যখন জীবন যখন যৌবন যখন শেষ হয়ে জীবন আসবে যদি কোনো বিপদে পড়ো ইনশাল্লাহ বিপদ হবে না তখন আল্লাদি হয়ে থাকে আল্লাহর কাছে বলবে যে আল্লাহ যৌবনে অনেক পাপের সুযোগ ছিল তোমার ভয়ে পাপটা করিনি আল্লাহ সেই অচিলে আমার বিপদ কাটিয়ে দাও ইনশাল্লাহ আল্লাহ তোমাদের বিপদ কাটিয়ে দেবেন আল্লাহ তালা সবাইকে তো অফিগান করুন আমিন अस्न्ना ट्रस्ट सुन्ना तो भाषित जीवन जो